ইয়ার সংঘটন অস্বীকার করিবার কেহ থাকিবে না কফি বতর ইয়া কাহ কো করবে নিজ समुन्नत जख प्रबल कंपने प्रकम्पित जी बलु बस एवं पर्वतमला चूर्ण विचूर्ण हड़बे बस पर्यसित हईबे उत्प्तन एवं तुम्हरा विभक्त हड़िबे तीन श्रेणी डान्दिकर दल कत भाग्यवान डान्दिकर दल وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ اَبُنْ بَآمْ دِكَرْ دَال كَتُو حَتُو بَآمْ دِكَرْ دَال وَالسَّابِقُونَ السَّابِقُونَ آر اغربُرْتِي گَنَئِ تُو اغربُرْتِي اُلَائِكَ الْمُقَرَّبُونَ বহু বহুসংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে ওনাল এবং অল্প হইবে পরবর্তীদের মধ্য হইতে আল খুচিত আসনে কি বসিবে পরস্পর মুখ মুখি হইয়া ফু আলৈহিদ মু তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির কিশোরেরা বি পান পানপাত্র, পূজা ও প্রশ্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ারা লইয়া লায়ু সদ সেই সুরা পানে তাহাদের শির পীড়া হইবে না তাহারা জ্ঞান হারাও হইবে না এবং তাহাদের পছন্দ মত ফল মূল ও আর তাহাদের স্পৃত পাখির গোস্ত লইয়া ওর নাই আর তাহাদের জন্য থাকি বা আয়তো লো ই সুরক্ষিত মুক্তা সদৃশ যু সেখানে তাহারা শুনি বিনা না কোনো অসার অথবা পাপ বাক্য ইম সাল সালাম আর সালাম বাণী ব্যতীত আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান্দিকের দল ফি সিদের তাহারা থাকিবে এমন উদ্যানে সেখানে আছে কণ্ঠকহীন কুলবৃক্ষ ছায়া ছা ইম সদা প্রবহুমান পানি কি হি ক্যাসি রচুর ফল মূল যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধ হইবে না ও ফুচ্চ শয্যা সমূহ ইন্ হু ই উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে উহাদেরকে করিয়াছি কুমারী সোহাগিনী ও সমবয়স্কার ডান দিকের লোকদের জন্য তাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্যে হইতে এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্যে হইতে ও বামদিকের দল কত হতভাগ্য বামদিকের দল থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে কৃষ্ণ বর্ণ ধূম্রের ছায় লাউরিম যা শীতল নয় আরামদায়ক নয় ইতিপূর্বে উহারত মগ্ন ছিল ভোগ বিলাসে ও কেন ইলিত আর উহারা বলিত মরিয়া অস্থি ও মৃত্যিকায় পরিণত হইলো কি উত্থিত হইব আমরা এবং আমাদের পূর্বপুরুষ গণর ওল ই বল অবশ্য পূর্ববর্তীগণ ও পরবর্তী গণ ইমি সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে হব মুবু অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারকারীরা। এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে পরে তোমরা পান করিবে উহার উপর অত্যুষ্ণ পানি বু আর পান করিবে কিয়ামতের দিন ইয়াই হইবে উহাদের আপ্যায়ন্ন तब क्यों तुम्हरा विश्वास तुम्हारे बीर्जपात सम्बन्धे उ तुम्हरा सृष्टि करो না আমি সৃষ্টি করি নাহ্ন আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি এবং আমি অক্ষম নই আলু বদলা তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যা তোমরা জানো না তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টির সম্বন্ধে তবে তোমরা অনুধাবন করো না কেন তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি উহাকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি লহম সুম তু আমি ইচ্ছা করি রিয়াকে খড়কুটায় পরিণত করিতে পারি তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা বরং আমরা ঋতু সর্বস্ব হইয়া পড়িয়াছি তুমুল তোমরা যে পানি পান করো তাহার সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আনো আমি উহা বর্ষণ করি আমি ইচ্ছা করবনাক্ত করিয়া দিতে পারি তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো লক্ষ্য করিয়া দেখিয়াছ কি তোমরা কি উহ বৃক্ষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি নাহ্ন घोषणा करपथ कर राजी अस्ताचल নিশ্চই সম্মানিত কুরআন ফি কিত যাহা আছে সুরক্ষ কিতাবে যাহারা পুত পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করে না জগৎ সময়ের প্রতি পালকের নিকট হইতে অবতীর্ণ তবু কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে এবং তোমরা মিথ্যা রূপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছ ইন্তু কেন নয় প্রাণ যখন কণ্ঠাগত হয় তাকাইয়া থাকো কুমলা আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর কিন্তু তোমরা দেখিতে পাও না তোমরা যদি কর্তৃত্বাধীন না হো চর্জ না তবে তোমরা উহা ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও ইং মিনাল মু যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় তবে তাহার জন্য রইয়াছে আরাম উত্তম জীবন উপকরণ ও সুখদ উদ্যান ইমিন আর যদি সে দান দিকের একজন হয় তবে তাহাকে বলা হইবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি ও সে যদি সত্য অস্বীকারী ও বিভ্রান্তদের অন্যতম হয় আপ্যায়ন অতুষ্ণ পানির দ্বারা এবং দহন জাহান নামের ইহা গালিয়া তো ধ্রুব সত্য সাব্বিশ অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো